বাংলা মানবতা সমাধান আসসালামুকুমত আলহামদুলিল্লাহ ওয়ালাশুলসলী নবীন মহম্ম ওলিহ ও আজমায় শ্রোতা মন্ডলীসালহিন খিতাব থেকে নিয়মিতভাবে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আসছি আজকে আমরা যে বিষয় বা যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হল বাবু ইস্তহবাবিল মুসাফা হাত ইন্দা সাক্ষাতের সময় পরস্পর মুসাফা করা বা বসাশতল ওয়জ্জ হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করা বা তকবিল রজুল ইসালেহ নেক বান্দা নেক মানুষের হাতকে চুম্বন দেওয়া এবং বাচ্চাদেরকে চুমু দেওয়া দয়া করে সফর থেকে আগত ব্যক্তিদের সঙ্গে মানকাকা গলা মিলানো ওয়া কারাহিয়াত এন হেনা কারো জন্য ঝোঁকা নিশের এ অধ্যায় আমরা প্রথম যে হাদিসটা আমরা শুনবো সেটি হল আন আবিল খতাব কথাযথা কল কুলতুলি আনাসিন আমিকে বললাম আকানি রসুল রসুলের সাহাবা ইকরামদের মাঝে কি মুসাফার প্রচলন ছিল তারা কি পরস্পর একে অপরের সঙ্গে মুসাফা করতাম তিনি বললেন হা মুসাফা করতাম তিনি বললেন যখন দেশ থেকে কিছু লোক নবী করিম সাহায্যের নিকট যখন তারা আগমন করলী বললেন আর এরাই হল সর্বপ্রথম মোসাফাকে চালু করেছিল ইয়ামানি লোকই তারা প্রথমে মোসাফাকে চালু করেছে তো চালু যেই করুক না শরীয়ত যখন তাকে স্বীকৃতি দিয়েছে আল্লাহাম যখন এটাকে স্বীকৃতি দিয়েছে পছন্দ করেছে এবং এটার উপর আমল করা শুরু হয়ে গেছে তাহলে এটা সবার জন্য কি হয়ে গেল সন্ন্যত হয়ে গেলাম এবং যখন মুসাফা করে তো এই দুইজন ওই জায়গা থেকে পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তালা তাদের গুনাকে ক্ষমা করে দেন আবু দাউদ হাদিসটি করেছেন তাহলে মুসাফা করা এবং এর লাভ হলো এই মুসাফা করার মাধ্যমে আল্লাহ তালা গুনাকে ক্ষমা করে দেন আনাসহ তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো হে আল্লাহ নবী সালাম কোনো ব্যক্তি সে তার ভাই অথবা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে কার সঙ্গে যখন দেখা হয় সে কি তার জন্য ঝুঁকবে কল তিনি বললেন লা ঝুকা যাবে না কারোর জন্য ঝোঁকাটা হল সেজদা এবং রুকুন নেই হ্যাঁ নিজের মাথাকে নত করা এটা একমাত্র আল্লাহর জন্য হবে কারোর জন্য হবে না হ্যাঁ তো নত এভাবে মাথা নত করা যাবে না ঝোঁকা যাবে না হ্যাঁ সালাম করবে মুসাফা করবে কল ফায়াল তাজিমায়ুকিল তাকে জোরে ধরবে তাকে চুমা দিবে কল লা বলছেন না কলাহিউ তার হাত ধরবে ওয়ু সাহি হাহু এবং তার সঙ্গে মোসাফা করবে কল নাম বলছে হ্যাঁ মুসাফা করু আচ্ছা আর একটি আবী আসা আলী আল্লাহ আনহু কল দুইজন ব্যক্তি আল্লাহ নবী সাসমান বিশেষ নিশানি সম্পর্কে সে জিজ্ঞাসা করল আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি নবী ইমাম তিরমিজি হাদিসটাকে সহিদে বর্ণনা করেছেন তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে হাতে চুমো দেওয়া যায় এবং পায়ের কথাও উল্লেখ আছে যদিও এখানে ওলামা এখরাম বলছেন যে এখানে রাবিদের ভিতরে একটু ওলামাদের মহাক্কিক ওলামাদের কিছু মতও আছে তাদের কিছু রায় আছে অনেকে এটাকে বিশুদ্ধ হাদিস বলেও এটাকে গ্রহণ করেন নেই তো আর এরপরে যে ওনাকে এই একটি ঘটনা ছাড়া কোনো সাহাব এখরাম পরবর্তীতে যে ওনার পায়ে চুমো দিয়েছেন বা এ ধরনের পাওয়া যায় না কিন্তু হাতে চুমার বিষয়টা স্পষ্ট পাওয়া যায় তো ওর মা বলছেন যে হাতে চুমা দেওয়া যাবে সম্মানার্থে পায়ে চুমা দিলে ওটা মাথাটা বেশি ঝুঁকে যায় সেই ক্ষেত্রে এটা অনেকে অপছন্দও করেছেন তো হাতে চুমা যেতে পারে অথবা মাথায় চুমা যেতে পারে সেটা আল্লা নবীকেও যেতে পারেন কোনো নেককার কার ভালোবান্দা তাকেও দেওয়া যেতে পারে পিতা মাতা মা বাপকে দেওয়া যেতে পারে তো এটা দেওয়াও শূন্য তাহলে বুঝে আসলো যে ঝোঁকা যাবে না ঝোঁকা যাবে না সালাম করতে হবে মুসাফা করতে হবে এবং তাদের হাতে চুমা দেওয়া যেতে পারে তবে সামনে আসে যে যদি কোনো সফর থেকে আগমনকারী ব্যক্তি হয় তখন তার সঙ্গে গলা মিলানো যাবে তিনি বলেন রসুরুল্লাহাম আমাকে বলেছেন যে তুমি কোন নেকির কাজকে ছোট বলে মনে সাক্ষাৎ করবে এটাও যে একটি কাজ এই কাজটাকেও তুমি ক্ষুদ্র মনে করে এটা থেকে নিজেকে বিরত রাখবে না আবু হুরারা তিনি বললেন النبي كريم صلى الله عليه وسلم انه حسن بن علي كم دلن چھوٹو بچا ناتي كم دلن فقال الأقرى حابس اقرى حابس شئے بول لو إن لأسرة من الأولد أمار دوست شنتنا چه ما قبلت منهم أحدا أمي كاكو كون دن كم دين أمار دوست شنتنا چه أمي كاوكي كون دين كاوكي كم كما دينائم فقال رسول الله اللہ رسول بول لین لا يرحم لا يرحم চুমা দেওয়া এটা তো দয়া এবং স্নেহ যে দয়া করে না এবং স্নেহ করে না তাকেও দয়া করা হবে না তো আল্লাহ রুবা অন্য কি বলছেন মাল্লাম ইয়ারহাম সাহিরানা যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ না করবে বড়দেরকে সম্মান না করবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় তো বড়োদেরকে সম্মান করা ছোটদেরকে স্নেহ করা এটাই সৈন্য সম্মানিত ও দর্শক মণ্ডলী আমরা সাক্ষাতের সময় মুসাফা করা এবং হাস্যজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করা এবং হাতে চুমা দেওয়া এবং এ বিষয়ে আমরা এ অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুনে আসতেছিলাম আমরা জানতে পারলাম যে মুসাফা করা শূন্য আর আগমনকারী ব্যক্তি সফর থেকে আসলে তার সঙ্গে গলাও মিলা যেতে পারে কিন্তু ঝোকা যাবে না এবং হাতে বা তার মাথায় চুমা দেওয়া যেতে পারে আর ছোট বাচ্চা তাদেরকে আদর করে চুমা দেওয়াই দরকার স্নেহ করাই দরকার এখন যেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো কিতাব ও এয়াদাতুল মারিদ এই অধ্যায় আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সংক্রান্ত এবং মাইয়েত সংক্রান্ত বিষয় আমরা এই অধ্যায় জানতে পারবো ইনশাআল্লাহ তালা তো প্রথম যে বাব এবং পরিচ্ছেদ আছে সেটা হলো এয়াদাতুল মারিয়েত অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এ বিষয়ে প্রথম যে হাদিসটা আমাদের সামনে আছে সেটা হলিলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে হুকুম দিয়েছেন মারিয়ত অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন জানাজাতি জানাজায় শরিক হতে ও তসমিতি হাসি প্রদানকারী ব্যক্তির জন্য দোয়া করতে ওয়াঈ বরাল মোকসিমি যে ব্যক্তি কসম খেয়েছে তার কসমটাকে পরিপূর্ণ করার ক্ষেত্রে সহযোগিতা করতে ওয়া নাসরিল মাবুলুম মাজুলুম ব্যক্তির সাহায্য করতে বলেছেন ও ইজাবাতি দায়ী কোনো ব্যক্তি যদি ডাকে তাহলে ডাকের সারা যেতে বলেছেন ওয়া ইফসা ইসালাম এবং সালাম প্রসারিত করছে বলেছেন সালাম প্রশস্ত করতে বলেছেন সালামকে আম এবং এটাকে চালু করতে বলেছেন আমাদের সকলকে নে কামল করার তৌফিক দান করুন আমি হাশিম আর আপনারা দেখছেন বাংলা শিখ চারোদিকে চলছে এক জোয়ার প্রচন্ড জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মুসলিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন ম আলহামদুল্লা রসুলিল্লা সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা কিতাব রিয়াদুসলেহীন থেকে ধারাবাহিকতার সাথে আলোচনা শুনে আসছি আমরা বিরতির পূর্বে সাক্ষাতের সময় মুসাফা করা সালাম করা এবং তার হাতে চুমো দেওয়া কি কি বিধান শরীয়তে আছে কি করা যাবে আর কি করা যাবে না এ বিষয় আমরা আলোচনা শুনে আসছি এখন যেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হল কিতাব এয়াদাতিল মারিদ এই অধ্যায় আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া সংক্রান্ত এবংক্রান্ত বিষয়ে আমরা এ অধ্যায়ে জানতে পারবো ইনশা আল্লাহ তো প্রথম যে বাব এবং পরিচ্ছেদ আছে সেটা হলায়ত অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এ বিষয়ে প্রথম যে হাদিসটা আমাদের সামনে আছে সেটা হলোই আনিলাম আজিব রাজিয়াল তিনি বলেন রসুল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে হুকুম দিয়েছেন আয়াদাতিল মারিয়ে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার জন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়া ইতিবা ইল জানাজাতি জানাজায় শরিক হতে ওয়া তসমিত আত্মসি হাসি প্রদানকারী ব্যক্তির জন্য দোয়া করতে ওয়াঈ বরাল ইল যে ব্যক্তি কসম খেয়েছে তার কসমটাকে পরিপূর্ণ করার ক্ষেত্রে সহযোগিতা করতে ওয়া নাসরিল মাজুলুম মাজুলুম ব্যক্তির সাহায্য করতে বলেছেন ও ইজাবাতি দায়ী কোনো ব্যক্তি যদি ডাকে তাহলে ডাকের সারা যেতে বলেছেন ও ইফসা এবং সালাম প্রসারিত করছে বলেছেন সালাম প্রশস্ত করতে বলেছেন সালামকে আম এবং এটাকে চালু করতে বলেছেন মোত্তাফাক আলী বোখারি মুসলিম হাদিস তো এই হাদিস থেকে আমরা জানলাম যে আল্লাহ নবী সাল্লাম আমাদেরকে কিছু কাজের হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন আর আল্লাহ নবী নির্দেশ দেন সেটা কি হবে জরুরি সেটা করা দরকার এবং আগে যেটা হাদিস আছে আমরা এটাতে জানবো সে হাদিসটি হলেই আনি হুরারু আন্না রসুরালাম কাল হাকুল মুসলিম আল মুসলিম খামসুন আবু হুরার তিনি বলেন রসুর আল্লাহাম বলেছেন যে মুসলমানের উপর মুসলমানের পাঁচটি হক মানে দায়িত্ব কর্তব্য একজন মুসলমানের উপর আরো জন মুসলমানের কর্তব্য এবং জানাই জানাজায় শরীর হওয়া ইজাবাত ডাকের সারা দেওয়া দাওয়াত কবুল করা দাওয়াত গ্রহণ করা তসমিৎ এবং হাসি প্রদানকারী ব্যক্তিকে দোয়া করায় হামুকাল্লা বলে বোখারে মুসলমান হাদিস তাহলে এই দুই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম একটি হাদিসে আল্লাহ নবী হুকুম দিয়েছেন আর আরেকটি রেমায়তে আল্লাহ নবী বলছেন এটা মুসলমানের প্রতি মুসলমানের হক এবং দায়িত্ব এজন্য কিছু কিছু আল্লা বলেছেন এটা ফর্জে কেফায়া মানে না করলে গুণা হবে কেউ না করলে আসলে ফর্জে কেফায়া জানাজা ফর্জে কেফায়া তো এই বিষয়গুলি সবগুলি আমলের ক্ষেত্রে এগুলি ওয়াজিব এবং আমাদের উপর হক এবং দায়িত্ব তার ভিতরে একটি এবং আল্লাহ সেই হাদিসটা হলে তিনি বললেন رسول صلى الله عليه وسلم قال الله يقول يوم القيامة قيامة تردين الله تعالى بولبين يا ابن آدم ها آدم شنطان مرزت فلام تعودني امي عشستو هي پوري چلام تومي عمق دیکھت آشوني قال بنده بولبين يا رب ها پتی پالو كيف أعودوك وانت رب العالمين امي اپناك كامل دیکھت جابو اپن دو شکول جهنر پتی پالو اپناك كامل دیکھت جابو তিনি বলবেন আমা আলিম তা জানো না যে আমার তুমি তাকে দেখতে যাওনি এরপর তুমি কি জানো না তুমি যদি তাকে দেখতে যাতে তাহলে তার কাছে আমাকে পাতে তাকে দেখতে যাতে তাহলে তার কাছে আমাকে পাতে আদম এস্তা তো আমার হে আদম সন্তান দিন আল্লাহ নিজে বলবেন হে অমুক আমি তোমার কাছ থেকে খাবার চেয়েছিলাম কিভাবে খেতে দিব আর আপনি তো সারা জাহানের প্রতিপালক কাল তিনি বলেন আমা আলিম তা আন্না আব্দি ফুলান পালাম তো তুমি কি স্মরণ করো না যে আমার অমুক বান্দা তোমার কাছে খেতে চেয়েছিল তুমি তাকে খেতে দাও নাই তার আদম সন্তান আমি তোমার কাছ থেকে পানি পান করতে চেয়েছিলাম পানি চেয়েছিলাম তুমি আমাকে পানি পান করো নাই হে আল্লাহ আপনি তো রব্বুল আলমিন আপনাকে আমি কেমন পানি পান করাই কিনলেন আমার কাছে তাহলে তার বদলা আজকে তুমি পাঠে মুসলিম ইমা মুসলিমের রওয়ায়ত ইমা মুসলিম রাহেমহ আদিসটি বর্ণনা করেছেন তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম সেটা হলেই যে রুগীদেরকে দেখতে যাওয়ার গুরুত্ব কত বেশি তিনি ওই রুগীর সম্পর্কে বলবে যে আমি অসুস্থ হয়ে গেছিলাম আমাকে দেখতে আসুন কেন যখন ওনাকে বলা হবে তো তিনি বললেন যে দেখো অমুক ব্যক্তি অসুস্থ ছিল তাকে তুমি দেখতে আসো তুমি যদি দেখতে আসতা তাহলে তার বদলা আজকে আমাকে পাতা পরে যে হাদিসটি সেটা হলে ও ফুকুল আনি রওয়াহুল বুখারি আবু মুসা শারিজাল তিনি বলেন রসুলাম বলেছেন তোমরা রুগীকে দেখতে যাও অসুস্থ ব্যক্তির আয়াদত করো এমন যায় ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াও ও ফুককুল আনি এবং যারা কায়দি আছে বন্দি আছে এদেরকে তোমরা আজাদ করাও। এদেরকে আজাদ করো রওয়াহুল বুখারি ইমাম বুখারি আদেশে বর্ণনা করেছেন বলেছেন যে কোন মুসলমান যখন তার কোন অপর মুসলমান ভাইকে দেখতে যায় অসুস্থ অবস্থায় কোন মুসলমান ভাই যদি অপর মুসলমানকে অসুখ অবস্থায় দেখতে যায় ফি তাহলে জান্না। পর্যন্তুল জান্নার অর্থ কি বলছেন জানাহা জান্নাতের ফল ফুল জান্নাতের ফলাদির বাগানে সে অতক্ষণ বসে আছে وان علي رضي الله عنه قال سمعت الرسول صلى الله عليه وسلم يقول ما من عبد مسلمين يعود مسلما غدواتا الا صلى عليه سبعون الف ملك حتى يمسي علي رضي الله تعالى তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে যখন কোন মুসলমান কোন মুসলমানকে দেখতে অসুস্থ অবস্থায় অসুস্থের কারণে সকালে যদি দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা দোয়া করে সুহান সকাল থেকে নে আহ আদাহু এত আর যদি সে দেখতে যায় সন্ধ্যা সন্ধ্যাবেলায় ইল্লাহ না আলফামালিনা থেকে নেই সকাল পর্যন্ত সত্তর জন ফেরেস্তা তার জন্য দোয়া করে ওকান্লাহু খরিফুল জানা এবং জাননাতে তার জন্য আল্লাহ তালা ফল ফুরা দিয়ে আল্লাহলা করে সুবাহ আল্লাহ হাদিস্টি ইমাম ত্রিমিদি বর্ণনা করেছেন তিনি বললেন যে একজন ইহুদি গোলাম ছিল যে গোলাম নবী করিম সাহায্যের করত ফমারিদ ওই ইহুদি গোলামটি অসুস্থ হয়েছে তো আল্লাহ আসালাম তাকে দেখতে আসেন। ফাকা দিন দারা সিহি তার মাথার কাছে যে বসছেন ফলাহু এবং তাকে বললেন আসলিম তো মুসলমান হয়ে যা আসলিম মুসলমান হয়ে যা তো ওই গোলামের বাপ ছিল পার্শ্বই তার দিকে তাকায় আছে ফকা আল্লাহ বলছেন আতে আবাল কাসেম তো বাপ বলছে আবুল কাসেম যা বলে তা শোনো আল্লাহ নবী যা বলছে তা শোনো তুমি কালেমা পরো আসলাম সে মুসলমান হয়েছে শ্রোতা ও দর্শক মন্ডলী আমার জীবনের সর্বক্ষেত্রে যা যা প্রয়োজন সব বিষয়ে শরীয়তের সুন্নত পন্থায় আল্লাহ নবুল্লাম উনি নিজে করে বলে আমাদেরকে সব কিছু শিখিয়ে দিয়েছেন তো রুগীকে দেখতে যাওয়া একজন মুসলমানের প্রতি দায়িত্ব এবং হক দেখতে গেলে লাভ কি যতক্ষণ পর্যন্ত সে রুগীর কাছে যে বসে থাকবে অতক্ষণ পর্যন্ত সে জান্নাতের একটি বাগিচায় সে বসে থাকল সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরে তার জন্য দোয়া করে এবং আরেকটি হাদেশে জানলাম যে একজন ব্যক্তির উচিত সে যখনই যে সে মানুষদেরকে দাওয়াত দিবে হক কথার দাওয়াত দিবে কি মৃত্যু সজ্জায় অবস্থাতেও যদি কোনো ব্যক্তি এই অবস্থাতেও ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহ নবী তুমি মুসলমান হয়ে যাও আর সেই মুহূর্তে তাকে আল্লাহ তালা তৌফিকও দান করলো তো মানুষ কোন সময় এটা মনে করে ঠিক না যে এখন মরে যাচ্ছে তাকে এখন আর কিছু বলার দরকার নেই বরং শেষ মুহুর্তে যে যদি সে কোনো একটা ভালো জিনিস গ্রহণ করে তো করে ইস্তেক ফার করে নাই আল্লাহ কাছে যদি ক্ষমা চেয়ে নেয় কালেমা পরে তাহলে দেখা যাচ্ছে যে তার জন্য এটা মঙ্গল হয়ে গেল সম ও দর্শক মন্ডলী এই রুগীকে দেখাকে কেন্দ্র করে এ বিষয়ে আরও আলোচনা আমাদের সামনে আছে সেই আলোচনার নিঃশাল্লাহ আমরা পরবর্তী দর্শে শুনব সেই দর্শের আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আহ দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 ডোনে জাগত পাঠিয়ে দিন টিভি কে সমেশন এবং পাঠানোর আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ কোড কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফ বিআইসি কোড টু পাউন্ড অ্যাকাউন্ট নম্বর